أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا شقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فَيَوْمَئِذِ اللَّا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانٌ يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانٌ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 فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها مِنْ استبرق وجن الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن نقاصرات الطرف عميات من نساء لم يذغن من نساء قبلهم ولا جان فبأي آلاء ربكما كَأَنَّهُمْ نَالَ يَقُوتُ الْمَرْجَاةِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا সম্মানিত হাজির আমরা আজকে তাফসির সোন আল্লাহ তাল আর রহমানের সাঁত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ সাদ করছেন কেয়ামতের দিনের কথা আল্লাহ তালা আলোচনা করছেন কেয়ামতের দিন হিসাব দিবেন হিসাব নেওয়ার পরে আল্লাহ তালা যে জান্নাত গুলো জাহান নামের কি শাস্তি আসবে এই সব দৃশ্যগুলো আল্লাহ তালা আমাদের জন্য ফুটিয়ে তুলছেন যাতে করে আমরা জান্নাতের লোভ আমাদের ভিতরে পয়দা হয় আমলের জজবা আসে এবং জাহান নামের ভয় পয়দা হয়ে যায় গুণা থেকে আমরা দূরে সরে আসি তেমের দিন যখন অনুষ্ঠিত হবে আকাশ সেদিন ফেটে যাবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে আকাশ মাথার উপরে আসমান যেভাবে না এমন কি প্রথমে ফাটবে ভেঙ্গে যাবে এরপরে আস্তে আস্তে গুঁড়ো হয়ে যাবে তারপরে এমন কি আস্তে আস্তে গলে যাবে গলে যাবে লিকুইডাত গলে গিয়ে লিকুইডে পরিণত হয়ে যাবে তাহলে কিরকম কেমত্তা কিরকম সিন হতে পারে চিন্তা করে দেখেন আসমান ভেঙ্গে শুধু টুকরা টুকরো হবে না গুড়ো হয়ে যাবে এবং পর্যায়ক্রমে শেষ পর্যায়ে এটা গলে যাবে কিরকম আগুন কিরকম বিস্ফোরণ সৃষ্টি হবে পৃথিবীতে তারপরে ওই দল বিহার ও সূর্যের আকাশ জমিন সবকিছু বিস্ফোরণ ঘটে যাবে বিস্ফোরণ ঘটে সমস্ত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে ওয়ারদাতান অর্থ হচ্ছে ওয়ারদার অর্থ এসেছে কোন কোন সময় যে এটা হচ্ছে যাবে। আবার কোন সময় এর অর্থ এসেছে হুয়া আল আদিমুল আহমার চামড়া যখন কাঁচা চামড়াকে গরু ছাগলের চামড়াকে যখন আস্তে আস্তে পাকা করা হয় তখন তার রংটা কেমন হয়ে যায় একটু লালচে হয়ে যায় তাই না একটু লালচে হয়ে যায় অরিজিনালি খয়ারি রঙের মতো হয়ে যায় তো এটার অর্থ লাল চাম্রাকেও আরবিতে দেহান বলে তো এরকমও তাফসির এসেছে তো অসম্ভব কিছু না প্রথমে আসমানের রঙটা আগুনের কারণে লাল হয়ে উঠবে এরকম চামড়া রং ধারণ করবে নীল আকাশের এই নীল দৃশ্য আর থাকবে না আগুনে লাল হয়ে যাবে এরপরে তো আগুনের মানে বিস্ফোরণের দিকে এগিয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে এরপরে আগুন এটাকে এটা তারপরে এই তো একটি সিন এখানে বলা হয়েছে শুধু আসমানের কথা বলা হয়েছে অন্য হাদিসে সবকিছু চন্দ্র সূর্য এই পৃথিবীর জমিন সবগুলো কথা এসেছে এখানে আর বেশি কিছু আলোচনা হয়নি কেয়ামতের পরে চট করে এখানে আল্লাহ চলে গেছেন হাসরের দিকে কেয়ামত শেষ হয়ে যাওয়ার পরে আপনার মানুষ সবাই উঠবে হিসাব নিকার দেওয়ার জন্য তখন কার আবার একটা সিনকে আল্লাহ নিয়ে এসেছেন সেদিন কোন ইনসানকে অথবা কোন জিনকে জিজ্ঞেস করা হবে না তুমি কি এরকম কোন আমল করেছিলা এটা জিজ্ঞেস করা হবে না তার কারণ হচ্ছে যে আল্লাহ তো জানেন সব করেই ফেলেছে জিজ্ঞেস করছে কি হ আমি করেছি না করলে প্রমাণ হক এরকম কিছু তো দরকার নাই সব কিছু সব প্রমাণিত হয়ে যাবে তো এই ব্যাপারে কোরআল এক এক সময় এক একটা দিক ফুটে উঠেছে সবগুলো সামনে রাখলে বোঝা যায় যে কোনোটাই নয়। যেমন অন্য এক আয়াতে এসেছে লা লাহুম আজকে এমন একটা দিন তারা কথাবার্তা বলবে না আর তাদেরকে পারমিশন দেওয়া হবে না তারা বিভিন্ন ওজোর পেশ করবে এরকম কোন সুযোগ থাকবে না তো আসলে আল্লাহ তালাতে কথা বলবেন আল্লাহ তালা তাদেরকে হিসাব নিবেন এবং তারা কিছু কথা বলবেও কিছু কথা তারা বলবে তারা মিথ্যা কথা বলার চেষ্টা করবে অন্য আছে যে আল্লাহ আমরা খামাখা মিথ্যা কথা বলতে চাইবে অমুকে করেছে আমি করি নাই আরেদিনকে দোষ দিবে তো আল্লাহ তালা প্রথমে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার পরে যখন দেখবেন মিথ্যা কথা বলছে আরে যায় করছে তখন আল্লাহ তালা মুখের মধ্যে সিল লাগাই দেবেন তার মুখ কে আল্লাহ করে দেবেন হ্যাঁ তখন তার কথা বলবে তার হাত পা চোখ কান প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তখন কথা বলবে আল ইমানিম আল্লাহ আফিহিম অতুকালনা তার সাধু আর জুলুহম বিমা কেন তখন আমি যখন মুখের মধ্যে তখন তার বিভিন্ন কথা বলবে হাতগুলো পর্যন্ত কথা বলবে এবং পাগুলো গুলো সাক্ষী দান করবে কাজে সব কিছু সব প্রমাণ হয়ে যাবে কারণ তারা মিথ্যা কথা বলা শুরু করবে প্রথম দিকে আল্লাহ পারমিশন দিবেন শেষে যখন আল্লাহ তালা বন্ধ করে দিবেন সেই দিকে বলা হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হবে না আসলে এরকম পর্যায়ে আসবে না কেন করেছি আল্লাহ জিজ্ঞাসা করবেন রেডি আছে এই জন্য হাজি এসেছে যাকে আল্লাহ তালা শুধু হিসাব নিবেন এভাবে যে তুমি ওগুলো ওগুলো করেছিলে এই গুনা এই গুনা এই গুনা করেছিল কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম যাও সে বেঁচে গেল আর যাকে জিজ্ঞাসা করা হবে যাকে জিজ্ঞেস করা হবে তুমি কেন করেছি সে আটক হয়ে যাবে কেন করেছিলা বললেই আটক হয়ে গেল আর আল্লা তাল্লাহ যদি বলেন তুমি এইগুলো এগুলো করেছিলে অনেকগুণা করেছে দেখছ যাও আমি সব মাফ করে দিলাম এই হলো এক হিসাব যেটা মোমেনকে আল্লাহ হেসাব করে দিবেন আল্লাহ আমাদেরকে সহজ হিসাব করে দেন এটা হবে এরকম তুমি এগুলো এগুলো করেছিলে এতগুনো করেছিলে আমি মাফ করে দিলাম আর যাকে বলবে তুমি কেন করেছিলে তার বাঁচার উপায় থাকবে না কারণ জবাব দেওয়ার কিছুই নাই তো কোন জিন এবং ইনসান তাকে এভাবেই জিজ্ঞাসা করা হবে না যে তুমি আসলেই করেছি না। কারণ এটা কেন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন না পরে আর আয়াতে আল্লাহ তালা তার ঘোষণা দিচ্ছেন যেমন ভাবি আল্লাহ রুকআ জেবান এটাতে রিপিট করা হচ্ছে যে আল্লাহ তোমার রবের কোন দুই কোন ধরনের নিয়ামত গুলোকে তুমি ডিনাই করবে তোমরা দুজনে বলো কিন্তু পরে আয়ত বলা হচ্ছে অন্যায়কারী সবগুলোকে সেদিন চেনা যাবে তো প্রত্যেকের সীমা হুম ফিউজু নেক থাকলে মিন আসারি সুযুদ নেকর না হলে গুনার বিভিন্ন সাইন চিহ্নগুলো গুলো কপালে ফুটে উঠবে ক্রিমিনাল কিনা না ক্রিমিনাল না দুনিয়ার মধ্যে তো ফুটে ওঠে লোকটা ভালো না মন চারা চেহারা দেখলে কিছুটা পাওয়া যায় যদি যদি কোনো বড় অপকর্ম করে আসে বাইর হয়ে আসে অপকর্ম করে মারাত্মক ঘটাইছে চেহারা দিকে দেখলে বোঝা যায় কিছু একটা আকাম করছে কোনো একটা কিছু গন্ডগোল করছে খুন খারাপ করে আসছে জেনা ব্য করে আসছে মদ খেয়ে আসছে চেহারা দেখলে বোঝা যায় কিছু উল্টাপাল্টা দুনিয়াতে যদি বোঝা যায় মানুষ আমরা পায় কিছুটা আল্লাহ অন্তর জানি আল্লাহ তালা তো অনেক কিছুটা পাবেন এবং আখেরা সবগুলো ফুটে উঠবে দুনিয়ার মধ্যে আমরা যে নামাজ পড়ি এই কারণে আল্লাহ তালা সাজার মধ্যে এত সুন্দর সাইন দেবেন মমেনদেরকে চেনাই যাবে সেজার চিহ্ন তাদের কপালে আসে সেজার চিহ্ন মানে কারো কপালে একটু কালো দাগ পড়ে যায় এটা নয় এইটা নয় সেখানে চিহ্ন হবে কালো দাগ না অনেক উজ্জ্বল করবে গুণার কাজের আলামত ফুটে উঠবে ইউর মুজরে মুোমজরদেরকে অপরাধীদেরকে তাদের বিভিন্ন সিমটম সাইন চিহ্ন এগুলো দেখেই চিনা যাবে জিজ্ঞাসা করা লাগবে না তুমি কি করছিলা। কোনটা লাগবে না সব ধরা পড়ে যাচ্ছে তার নিজের তখন চিনা হওয়ার পরে এদেরকে অ্যারেস্ট করতে কাছে অপরাধী হিসাবে ধরে নিতে বিনাসিউল আকদাম তাদের কপাল ধরে চুল ধরে কপালের আগায় টান দেওয়া হবে পা ধরে তাদেরকে সেচড়িয়ে নিয়ে যাওয়া হবে ধরে নিয়ে আসা হবে অপরাধী হিসাবে কাজেই চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না এমন কি চেনার জন্য আল্লাহ তালা ব্যবস্থা আরো করে দিবেন যে গুনাগারা সব এক লাইনে যাও লাইনে চলে যাও যাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে দুনিয়ার মধ্যে চীনে একটু খাতি তাতির হতে ছিল কিছুটা লেনদেন ছিল সে নেককার নে তার চেহারাই বোঝা যায় সে পার হয়ে যাবে আমি তার সঙ্গে থাকি তাদের ভিতরে ঢুকে যাইবে তারা যদি জৌড় দে আমি সেদিকে দৌড় দেবো লুকোতে চাইবে ভিতরে ঢুকতে চাইবে ওই দলে নেককার জলে তখন গুনাগার ঢুকতে চাইবে তখন আল্লাহ তালা কি বলে দিবেন আজকে আলাদা হয়ে যাও হে ক্রিমিনাল গুলো এখানে ঢুকছে কেন এটা তোমাদের জায়গা না গো আদা সাইড সেখানে চলে যাও তা আল্লাহ এভাবে চিহ্ন তারা ক্যারি করবে সেগুলোর কারণে তাদেরকে পরিষ্কার আলাদা করা হবে হিসাব কিসাব করে তারপরে বোঝা যাবে যে কদ্দুর দোষ করছে না কদ্দূর করে নাই এইরকম দুনিয়ার বিচারের মতো অবস্থা শেখারে না কারণ আল্লাহ তাল্লাহ তো অন্তর জামি কিছু দেখেন শুনেন দুনিয়ার কাজীরা দুনিয়ার জাজরা তো এগুলো দেখে না শুনে না এইজন্য এখানে বিচারের আগে কে ক্রিমিনাল কে ক্রিমিনাল না এটা এত বোঝা যায় না কিন্তু আখরাতে আল্লাহ কোর্টে বিচারের আগেই সব বোঝা যাবে বিচারের আগেই বোঝা যাবে সব এখন তাদের কপাল অর্থাৎ তাদের এই চেহারার উপরে চুলগুলো ধরে পা ধরে তাদেরকে টেনে আনা হবে এরপরে কি করা হবে ওয়াইউল কৌনা ফার এভাবে ধরেই তাদেরকে জাহার নামে উর্বর করে নিক্ষেপ করা হবে কিভাবে পা এবং কপালকে একসঙ্গে করা হবে এই ব্যাপারে বিভিন্ন তাফসির এসেছে একটা তাফসির এসেছে যে তাদেরকে পা কে এনে কপালের সঙ্গে ঠেকাইয়া এরকম করে পোটলার মতো বেঁধে ফেলবেন নওয়া এই পোটলার মতো বেঁধে ধপ করে জাহার নামে ছেড়ে দিবেন কিরকম লাগে চিন্তা করেন জাহার নামে তো ছাড়বেই পোটলার মতো হাত পা তারপরে ছাড়া হচ্ছে যখন ছেড়ে দেওয়া হবে আর এভাবে যখন বাঁধা হবে পোটলা বানানো হবে তখন হাড্ডিগুলো সব কটকট করে গুঁড়ো হয়ে যাবে ভেঙে যাবে সে অবস্থা তাদেরকে জাহান নামে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে আর কোন কোনো হাদিসে এসেছে যে তাদের কপালকে উল্টা করে পিছনের দিকে নিয়ে তারপরে পাওকে নিয়ে উল্টা মোড়া করে বাঁধা হবে তারপরে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এভাবে নিক্ষেপ করা হলে এইরকম শাস্তি দেওয়া যখন হবে নিক্ষেপ করা হবে হওয়ার সময় শাস্তি দেওয়ার সময় তাদেরকে বলা হবে হা দিহি জাহান্নতি দেবু বিহাল মজুরে মুন এই যে জাহান নামের কথা বলা হয়েছিল এই জাহান নামকে এখন দেখ যেগুলোকে সবসময় মুজরিমুন যারা কাফের মুনাফেক এবং মুসরেক এবং যারা গুনাগার মুসলিম নামধারীও হতে পারে এই জাহান নামের আগুন কে মানতে অস্বীকার করেছিল এটাকে তেমন আমল দেয়নি গুরুত্ব দেয়নি পাত্তা এই আগুন আর গরম পানি এই দুটোর মধ্যেই তাদেরকে হবে। আগুন আর পানি পানি কিরকম গরম পানি যে পানি মুখের কাছে নিলে খাওয়াতো দূরের কথা পানির গরমে মুখের সমস্ত গোস্ত চামড়া খসে পড়বে এই দুটোর মধ্যে তাদেরকে ঘুরানো হবে এসে আর কোনো ভালো ব্যবস্থা সেখানে নাই সেই পানি যখন তারা পিপাশায় চিৎকার করবে তখন ওইরকম পানি নিয়ে আসা হবে পানিটা যেমন গরম তেমন আবার তরল পানি না পানিটা আসলে গলিত লাভার মতো। লাভা আছে যে ওই পানি যে গলা দিয়ে হালকা পানির মতো গরম পানি যাবে তাও না লাভা এই লাভার মতো যদি কেউ গিলে শরীরের মধ্যে লাভা গিলতে থাকে তাহলে অবস্থা কি হবে নারীর ভর কি খবর হবে সমস্ত জ্বালিয়ে ফেলবে ভস্য করে একেবারে জালিয়ে সব বের করে ফেলবে এইভাবে ঘুরানো হবে তাওয়ানো হবে এই আগুন আর গরম পানির এই চক্করের ভিতরে তারা ঘুরতে থাকবে হামিম ইন আন এমন গরম পানি শুধু গরম পানি হলে হামিম কিন্তু সেটা আবার আন আনুন মানে কি আন অর্থ হচ্ছে হারুন কাতবা লাগাল ফিল হারা রাহ এত বেশি গরম হয়ে গেছে শুধু গরম পানি পড়লে তার বিশেষণ না দিলে শেষ হবে না অনেকগুলো বিশেষণ লাগবে অনেক অনেক গরম পানি যে গরম পানির কথা কল্পনা পৃথিবীতে মানুষ কোনোভাবেই করতে পারে না। নাহিজ আর আল্লা তালা নেকার মমিনদের জন্য কি রেখেছেন মোত্তা গাঁদের জন্য তাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছেন এই গরম পানির আগুনের ইতিহাসের পরে সিনির পরে আল্লাহ এখন এই শান্তি ঠিকানা জান্নাত কে কিভ তৈরি করেছেন তার বর্ণনা করছেন ওয়ালিমান জান্নাতান। আর যে ব্যক্তি তার রবের পজিশনকে ভয় করে চলেছে কোন রব তাকে সৃষ্টি করেছেন কোন রব হুকুম দিয়েছেন সেই রবের কথা কল্পনা করে রবের কথা মনে রেখে পৃথিবীতে জীবন পরিচালনা করেছে তার জন্য আল্লাহ তালা দুটো জান্নাত তৈরি করে রেখেছেন তার জন্য আল্লাহ তালা এরকম জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতে যেতে হলে আল্লাহ কে ভয় করতে হয় আল্লাহ ভয় করতে হয় আর এই ভয় করার কারণে গুনা যেগুলো মানুষকে খুব লোভ সৃষ্টি করে ওদিকে ঝোকার জন্য যাওয়ার জন্যে মনের ভিতরে খুব আকর্ষণ সৃষ্টি হয়ে যায় কিন্তু আল্লাহর অসন্তুষ্টির রাস্তা হওয়ার কারণে হারাম হওয়ার কারণে গুনা হওয়ার কারণে ওদিকে মানুষ যায় না কারণ আল্লাহকে ভয় করে অন্য আল্লাহ আল্লাহ বলেছেন আর নফস কে হাওয়া ভয় করেছে। আর নফসকে হাওয়া থেকে দূরে রেখেছে নফস নিজের মনে যা চায় তা করে করে ফেলবো মনকে আনন্দ ফুর্তি যা চায় তা দেখাবো তা এনজয় করাবো এই তরিকায় যায় নাই আমার আল্লাহ হয়ে যাবেন হারাম নিজেকে কন্ট্রোল করে ফেলেছে তার জন্যই আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন সেই জান্নাতের মধ্যে কি আছে আফনান সেখানে আল্লাহ তালা এমন ফল ফলাদি এমন ধরনের গাছ এবং ফ্রুটস রেখেছেন যেগুলো ভিতরে রয়েছে অনেক ধরনের রকমারি জান্নাত কি আল্লাহ তালাতে দেবেন জান্নাতান এই যে আল্লাহকে ভয় করলে তার রেজাল্ট হচ্ছে জান্নাত তার পুরস্কার হচ্ছে জান্নাত আল্লাহর ভয়টা মানুষের দিলে বেশি করে থাকা অত্যন্ত দরকার আল্লাহর ভয় ইটস একটা বিরাট আমল যখন আপনি একে হাঁটছেন আল্লাহর ভয় দিলে ভিতরে আসছে আল্লাহর ভয় বলতে আল্লাহ তালার সান এবং আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন এই যে শাস্তির কথাগুলো জাহান্নামের ভয় এভাবে আসলেই সেটা আল্লাহর ভয় কারণ আল্লাহ জাহান নামে দেবেন আল্লাহ তো জাহান্নামকে সৃষ্টি করেছেন আল্লাহ রক্ষা করতে পারেন কাজে জাহান্নামের ভয়টা আলাদা কিছু না জাহান ভয় এসে যখন মানুষ আল্লাহ তালার কাছে চলে আসে এটা প্রকারান্তরে আল্লাহ তালা কি ভয় করা হয় কিন্তু এই জন্য মনের ভিতরে আল্লাহ তালা সম্পর্কে এরকম ভয় থাকা এটা বিরাট একটা একদিন এই আয়াত তেলাবাত করলেন অলিমান্নাত যে ব্যক্তি তার রবের যে সম্মানের পজিশনের যে সান আছে এটাকে যে ব্যক্তি ভয় করে তার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখবেনা ইনসারক চুরিও করেছিল কিন্তু আবার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে। এখান আবার জেনাও করেছিল চুরিও করেছে তো খালি ভয় থাকলেই জান্নাত যেতে পারবে তখন রসুল্লাহ সাল্লাম আবার আয় এত পরে খাফা মাকা মরবিহান যে ব্যক্তি আল্লাহ তাহলেও যাবে রসল সাল্লাম আবার পড়লেন আয়াতিমান খাফা খা খা ফা মরবিহি জন্নাতান তাও আবু দারাদা আবার প্রশ্ন করেন পরে জবাব দিলেন ওয়াঈদা আবু দারদার যদি কষ্ট হয় তারপরেও আল্লাহ তাকে জানাতে দিবেন আবু দারদার বুঝতে যদি অসুবিধা হয় যে আল্লাহ ভয় আসে যে না করছে চুরি করছে তারপরে জান্ আল্লাহর আল্লাহ তাকে এটা ঠিকই প্রশ্ন রাইট কিন্তু হয়তো কোন সব করে ফেলেছিল কিন্তু তার দিলের ভিতরে ভয় এমন ভাবে এসেছে সে আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকানি করেছে আল্লাহর ভয় তার দিলের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে গুনার পরে তাহলে এই কারণে আল্লাহ তাকে তো অবাকবুল করলে মাফ করে দিতে পারেন এবং জান্নাতে তাকে আল্লাহ দিয়ে ফেলতে তালা তো বলেছেন তোমার গুনার পরিমাণ কত সাগরের ফেনার মতো সাগরের ঢেউর মতো হলেও আমি ভয় করি না আকার জমিন ভর্তি হয়ে গেলে তোমার গুনা আমি মাফ করতে করি পারো করিনা হ্যাঁ সমস্ত গুণা মাফ করে দেয় তুমির রহমত আল্লাহর রহমত থেকে নিরশ হয়ে ও না কেউ গুণা করে ফেললে যদি এইভাবে দিলের ভিতরে আল্লাহর ভয় এনে দেয় আর গুণা দিকে না যায় তাহলে এই হাদিসে বা এই আয়াতে বোঝা গেল যে জান্নাতে আল্লাহতালা কি করবেন উবাই দলকে দিবেন জিন এবং ইনসানকে দিবেন শুধু ইনসান নয় জিনেরাও জান্নাতে যাবে কারণ উবাইর কথা বলা হয়েছে যে জিনদের মধ্যে যারা ইমান আনবে এবং তাকে অপর হেস গাড়ি জিন্দিগি যাপন করবে ইনসানদের মত যাবে এই আয়াতে তার সুস্পষ্ট দলিল রয়েছে কারণ উভয় দলকে লক্ষ্য করে আল্লাহ কথা বলতে উভয় দলকেই আল্লাহ তালাডেস করছেন এতে বোঝা যায় উভয় দলই জান্নাতে যাবে উভয় দলই আবার জহান নামেও যাবে যেহেতু উভয় দলকে সেই পারে আল্লাহ সৃষ্টি করেছেন কাজে এবার যখন তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে তারা উভয় দলের জিনিস। জান্নাতের কিছু বর্ণনায় আফনান শব্দ এসেছে এর অর্থ ইমাম কাসির রহমতুল্লাহ বলেছেন কোন তফসির এসেছে আফসানাহমিলুমিন কুললে যে জান্নাতের গাছগুলো অসংখ্য ডালপালা সজ্জিত থাকবে এবং ডালপালা শাখা প্রশাখা এত বেশি থাকবে সব জায়গায় ফলগুলো রকমারি রঙে সজ্জিত থাকবে আফনান আবার কোন কোন তাফসিরে এসেছে আফনান আসলে ফান ফান মানে আর্ট আর্ট মানে কালার অনেক রকমের কালারে এগুলো থাকবে রঙে আসবে এগুলো তো এগুলো সবগুলোই ঠিক আছে নয় বিভিন্ন রঙও হবে অনেক সময় দেখা যায় যে একই ফলের বিভিন্ন রঙ হয় তাই না এক গাছের আমেই দেখা যায় একটা একটু সিন্দুর কালার হয় আর একটু গাঢ় কালার হয় হ্যাঁ এভাবে দেখা যায় যে এক যখন এক গাছের কাঁঠালের কত রকম হয় কত রং হয় একটা একটু হলুদ হয়ে যায় সবুজ থাকে এরকম একটু আল্লাহ দিয়েছেন তাতে এত রকম আর জান্নাতের নামতের রকম আর কি দুনিয়ার কোন রকমের সঙ্গে তুলনা হতে পারে কত হাজার গুণ আল্লাহ তালা সেটা শ্রেষ্ঠ করে বৈচিত্র্যময় করেছেন তারপরে আল্লাহ তালা করেন। যে সেই জান্নাতগুলোর মধ্যে দুটো করে নহর প্রবাহিত হতে থাকবে জান্নাতের বাগান গুলোর পাশে দিয়ে কুলকুল করে দুটো নহর প্রবাহিত হতে থাকবে এই নহর গুলো আই তাসানে তিলকাল আসান সেগুলো কুলকুল করে প্রবাহিত হবে ওগুলোর থেকে রস নিয়ে জান্নাতের গাছগুলো ফল আরো সমৃদ্ধ হতে থাকবে আরো দিনের পর দিন স্বাদ বাড়তে থাকবে দিনের পর দিন উন্নতি হতে থাকবে তারপরে সেখানে সকল রকমের ফল জোড়ায় জোড়ায় থাকবে সকল রকমের ফল কত রকমের ফল পৃথিবীতে মানুষ দেখেছে জেনেছে খেয়েছে স্বাদ অনুভব করেছে সবগুলো আখেরাতে থাকবে তবে শুধু এগুলোই না আরো অতিরিক্ত থাকবে যেগুলো মানুষ কোনদিন দেখে নাই শুনেও নাই চেনেও নাই জানেও নাই আই মিন জমিয়ে আনো আই সিমার মিম্মা ইয়া লামুন আইরুন মিম্মা ইয়া লামুন লা আইনুন লাথ যা কিছু মানুষ দেখেছে সেগুলো কত প্রকার ফল আছে দেখি কত ফল আছে দুনিয়াতে কয় জাত হবে সারা দুনিয়া তো দূরের কথা বাংলাদেশে কয় প্রকার ফল আছে গনাশ্বাস করছেন কে আছেন না কোন কোন অঞ্চলে এমন ফল আছে আরেক অঞ্চলে নাই সেটাও গুণে শেষ করা মুশকিল আছে সারা পৃথিবীর কথা তো শেষ করার দুনিয়ার দেখা ফলগুলো কত আছে। আর যেগুলো আল্লাহ জান্নাতে স্পেশাল তৈরি করবেন সেগুলোর তো হিসাব আরো বেহিসাব হবে সোজা কথা আল্লাহ তালা সেটার বর্ণনা সেই জান্নাতের বর্ণনা রসুল্লাহ যে হাদিসে দিয়েছেন যে তিনি কি জান্নাতের পুরো বর্ণনা আমাদেরকে দিয়ে শেষ করতে পারছেন যে জান্নাতে এই নিয়ামত আছে তিনি কি সব শেষ করতে পারছেন কারণ তিনি কিছু বলেছেন দুই চারটা কথা বাকি তিনি বলে না তিনি কি বলেছেন হ্যাঁ মালা আইনুন রাত কোন চোখ সেটা দেখে নাই আমি তো দেখিনি এতগুলা কোথায় পৃথিবীতে ওলা আইনুন রাত ওলা উদ নুন স্বামী কোন কান এত ফলের নাম বর্ণনা ডিসক্রিপশন কোনোদিন শুনে নাই শোনা দেখা তো দূরের কথা আলা মানুষের অন্তরে কল্পনা করিও কিছু যদি মানুষ ধারণা করতে পারত এতে এমন নয় যে অন্তরও ধারণা করতে পারে ই ক্যান্ট ইমাজিন বিয় ইমাজিনেশন এত রকমেরই আল্লাহ তালা করেছেন এখন দুনিয়ার ফলগুলো দেখলে তো চিনবেন কিন্তু দেখতে ইমাম রহমতুল ইল্লাল আসমা দুনিয়ার ফলগুলো আখেরাতে ওই একই রকমের ফল হবে না শুধু নাম একটুখানি সামঞ্জস্য সাদৃশ্য দেখতে হয়তো মনে হবে তবে আকাশক থাকবে স্বাদ মজা প্রশ্ন দুনিয়ার সবচেয়ে ভালো আমটা তার চেয়ে কত গুণ যে স্বাদ হবে আখেরাতের জান্নাতের আম দুনিয়ার সবচেয়ে মজার আঙ্গুটা। আখেরাতে তার চেয়ে কত বেশি মজা হবে আখেরাতে আঙ্গুর দেখতে যদিও মনে হবে হ্যাঁ সবগুলো চলে আসে কি খাইলে কেমন লাগবে এগুলো তো দেখি নাই এরকম উল্টাপাল্টা জিনিস খাইলে তো মানুষের ন্যাচারাল একটুখানি রিজেক্ট করবে এই আল্লাহ তালা দুনিয়ার মতই করার জন্য পেশ করবেন মনে হয় যেন তাও আছে বাবা এটা তো অসম্ভব স্বাদ এরকম স্বাদি হ্যাঁ আল্লাহ করে করে এরপরে আল্লাহ স্পেশাল যেগুলো রেখেছেন জাননাথের সেগুলাকে অফার করবেন এবার দেখো জান্নাতের ফল খেয়ে তো। সবগুলোই অপরিসীম স্বাদ সবগুলো অতুলনীয় কোনোটাই তোমরা দুনিয়ার সঙ্গে তুলনা করতে পারো না এত নিয়ে আমত আর একটু আগে জাননা জাহান নামের কি সিন এসেছিল কিভাবে বেঁধে গুঁড়ো করে প্যাক প্যাকেট বানিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই আমল আর এই জান্নাতে যাওয়ার আমল কি একরকম হতে পারে সেই জিন্দেগি আর এই একই জিন্দেগি একরকম হবে জান্নাতে যাওয়ার মানুষ দুনিয়া যারা মানুষ কি সব একরকম হবে জান্নাতের আর জাহান নামের মানুষ একরকম হতে পারে না তাদের আমল একরকম হতে পারে না দুনিয়ার জান্নাত যারা যাবে এবং আখের হাতে জাহান নামে যারা যাবে উভয় লোক একরকম হয় কেমনি একরকম হতে পারে না কাজে আপনার চিন্তা জান্নাতের চিন্তা আর জাহান চিন্তা দুনিয়ার মধ্যে একরকম নয় আপনার হিসাব নিকাশ আর জাহান নামের হিসাব নিকাশ একরকম হতে পারে না জান্নাতির দুনিয়ার মধ্যে তার দুনিয়ার লোভ মায়া মমতা টাকা পয়সার এত নেশা আর জাহান নামের কি একরকম হবে না তাহলে আমাদেরকে যারা দিনদার হতে চায় যারা জান্নাতি হতে চায় আমাদের জীবনের দর্শন ফিলসফি অফ দা লাইফ টোটালি ডিফারেন্ট হওয়া দরকার চলা ফেরা লেনদেন কথাবার্তা এবার অসম্ভব ডিফারেন্ট হবে জাহান নামী লোকদের থেকে আমরা কি সেই পর্যায়ে আসতে পেরেছি দুনিয়ার লোভ কদ্দুর আর জন্নাথের লোভ কদ্দুর মনের মধ্যে পয়দা হয়েছে দুনিয়ার একটুখানি টাকা হয়ে গেছে এত আহারে আরো এত টাকা দরকার কেবল বিশ হাজার পাউন্ড হয়ে গেছে লাক্ষানিক পাউন্ট জোগাড় করার চিন্তায় আসিলাম এখনো তো অনেক বাকি তাই না হ্যাঁ ওই একটা ফ্ল্যাট কিনেছি আরেকটা কিনা দরকার জলদি হয়ে গেছে অমুক জায়গায় জমি কিনে ফেলেছি আর একটা কিনা এখনো হয়নি এখানে একটা বাড়ি হয়েছে মাত্র আর একটা বাড়ি হলে ভাড়া দিলে অনেকগুলো টাকা আসবে এখনো তো হইল না এরকম চিন্তা শুধু থাকে আখেরাতে চিন্তাটা তো মাথায় নাই তো এরকম হইলে তো ওই মজার দান যাওয়া যাবে না সাহায্য বুঝতে পেরেছিলেন এটা থাকেন আর এই সামান্য কিছু কোন রকমের জীবন নির্বাহ করেন সংসার নাই ঘর বাড়ি কিছু নাই আল্লাহ আল্লাহ বেশি করেন আর নবী করিমসাল্লাহামের পিছনে পিছনে থাকেন ওনা যেদিকে যারা সঙ্গ দেন হাজির শিখেন এলেম শিখেন যখন জেহাদে যাইতে পারলেন জেহাদে যান দিনকে আল্লাহ রাসায় কোরবান করে দিয়েছেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিশা ওনাদেরকে পেয়ে গেছে সংসার নাই বাড়ি ঘর নাই এখন একদিন চিন্তা হয়ে ত্যাগ করলাম কিন্তু এখন একটা কেস নিয়ে আসল রাসুল্লাহামের কাছে রাসুল আল্লাহ আমরা আর আমাদের মধ্যে যারা কিছু ধনী সাহাবি আছে তাদের আমরা সবসময় পিছনে পড়ে গেলাম দুনিয়ার ব্যাপার না আখেরাতের ব্যাপারে কেমনি আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা গরিবরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা করমসই পড়লে তারাও করমসই পড়ে এখন তারা যে টাকা পয়সা আছে এত দান সদকা করে গোলাম আজাদ করে এগুলো যে আল্লাহ রাস্তা দান করা করতেছে আমাদের তো পয়সা করি নাই এখন আমরা তো স্বাভাবিক দিক থেকে দান করাতে কিছুই পাচ্ছি না আমরা তো পিছনে পড়ে গেলাম গরিবদের গরিবরা আসে ধনীদের ব্যাপারে কমপ্লেন নিয়ে কোন কমপ্লেন দুনিয়ার ব্যাপারে যে আল্লাহ আমরাও তো মুসলমান এদেরকে পশা দিছে আমাদেরকে আল্লাহ দেন না কেন এরকম কোন কমপ্লেন নিয়ে আসছিলেন অথবা ধনীদেরকে বলেন আমাদেরকে পশা বেশি করে দেওয়ার জন্য এরকম দুনিয়ার কোনো কমপ্লেন নিয়ে আসেন নাই তাই না কোনটা নিয়ে আসছেন যে আসে ঠকে যায় কিনা আমাদের আমাদের কমতি হয়ে যাচ্ছে দান খয়ের দিকটা জাকা দিতে পারছে না কারণ পয়সা করি নাই আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর দান খরাত করে যা পাবে দিবে তার সে বেশি পাই যাবে মার্শাল কত ভালোই ওনারা চুপুচুপা আমল করতেছেন কিন্তু খবর চলে গেছে ধোনি সাহিদের কাছে এখন ওনারাও সোহান আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ ছাড়েন না আমাদের দেশের লোকেরা তো এই সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার সময় আসেনি মসজিদ গুলো ইমাম সব এক মিনিট থাকে তারপরে চম্পট সাহাবিরা ধনীরা পড়তেছেন এখন অন্য সাহাবিরা দেখলেন যে এবার তো আবার গেলাম আবার আসলে কমপ্লেন নিয়ে গরিব সাহাবিরা যারা এখন তো আমরা সেই পিছনে ফদরুল আল্লাহ তালার ফদল কাউকে আল্লাহ তালা একটু অতিরিক্ত যদি দেন দান খারাপ কর এটা নিয়ে আর পেশানি করোনা এটা আল্লাহর ছেড়ে দাও তাহলে এই যে দেখেন কম্পিটিশনটা অর্থবা এই যে জান্নাতের লোভটা আসছিল ধোনি সাহেব করেছেন তা না চিন্তা করলেন যে ওনারা যে টপ ক্লাসের ব্যাপারে জান্নাতের এটা কি আছে আছে। কিন্তু দুনিয়ার ব্যাপারে এরকম করতে গেলে সেটা হিংসা হয়ে যায় আখেরাতের ব্যাপারে করলে হিংসা হয় না আখেরাতের কম্পিটিশন জায়জ আছে খালি জায়েজ না আল্লাহ নিজে হুকুম দিয়েছেন ফাস্তা বেকুল খাই রথ নেশন চালাও আল্লাহকে খুশি করার জন্য কবুল করানোর জন্য আল্লাহকে খুশি করার কম্পিটিশন তুমি রবি তোমার রবের মাঘুরা তো জান্নাত পাওয়া যেন যাও তো এই যে সাহাবাহিক রামের ফিলোসফি জীবনকে নিয়ে ওনারা যেভাবে চিন্তা করেছিলেন সংসার টাকা পসার ব্যাপার আর আখেরাতে নাজাত পাওয়ার জানাতে যাওয়ার ব্যাপার কিরকম পার্থক্য ওনাদের মধ্যে ছিল দুনিয়াকে অন্তরের মধ্যে দুনিয়ার জায়গা একেবারে সামান্য ছিল পুরো অন্তর জুড়ে ছিল আখেরাতের চিন্তা আমাদের অন্তরটাকে একটু ভালো করে হিসাব করে দেখি আখেরাতের চিন্তার পরিমাণ কদিনের মধ্যে আর দুনিয়ার প্রয়োজন সংসারের উন্নতি টাকা পয়সার একটু বলন হওয়া বাড়তে থাকা এইটার চিন্তা পরিমাণ কতটুকু জায়গা জুড়ে আছে আমরা কি নিজেরা নিজেদের অবস্থা বুঝতে পারি না তাহলে আমাদেরকে এই লেভেল অর্জন করতে হলে অনেক দূর যেতে হবে অনেক মজাদা করতে হবে আল্লাহ আল্লাহতালা সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন হ্যাঁ এত সুন্দর সুন্দর ফল ফ্রুট সেখানে আল্লাহ তালা রাখবেন এগুলো বলে আল্লাহ তালা আমাদেরকে আরো লোভ সৃষ্টি করছে এই যে লোভের কথা বলেন ওই যে সাহাবিরা গরিব সাহাবিরা ওনাদের অন্তরে জান্নাতের লোভ পয়দা হয়েছিল কিনা বলেন লোভ হয়নি লোভ না হলে কি আল্লাহ নবুল এই সমস্ত কথা নিয়ে আসছেন লোভ হয়েছে দোস্তির মতো এত লোভ ওই লোভ মন থেকে যায় না আর আমাদের মনে লোভ আরেকটা এই দুনিয়া সংসারের উন্নতির লোভ খালি কোন রকমই যায় না এক সাহাবি নবী করিম ইসাল্লাহামকে রাত্রে বেলা সফরের সঙ্গী ছিলেন তিনি অপেক্ষা আছেন রসালাম ঘুম থেকে উঠলেন আর তিনি পানি নিয়ে এগিয়ে গেলেন আর ওনাকে হেল্প করতেছেন তিনি অজু করতে তিনি পানি ঢালতেছেন আর নবী কর্লাহ করতেছেন আর কত যে কি সুযোগ পাইছেন না এমন লোকের খেদমত করার সুযোগ আল্লাহ কালেন কিছু বলতে চান তো বলো কি বলব কে রসল্লাহ জাননাতে আপনার একটু পাশে থাকতে মনে চান আপনার হইতে চাই আপনার কাছে থাকতে চায় জোরে থাকতে চায় না দেখেন এত গভীর রাতে মাথার মধ্যে জান্নাতের চিন্তা অন্য কোনো চিন্তা সাধারণ মাথায় ঢুকে নাই আমাদের মুসিবত হয়ে গেছে আমাদের মাথায় জানাতের চিন্তাটা ঢুকে না ঢুকে নাই কারণ দুনিয়ার এত আকর্ষণ এত জায়গা দখল করে ফেলেছে মাথার মধ্যে দিলের মধ্যে জান্নাতের চিন্তা ঢুকার মনে হয়তো কোনো জায়গাই নাই সুযুদ তাহলে আমাকে সাহায্য করতে হবে তোমার নফসকে বাধ্য করতে হবে বেশি বেশি করে শ্রদ্ধা করার জন্য আল্লাহর কাছে তাতে কি বোঝা গেল কি করতে বলেছেন বেশি করে নফল এবাদত বিশেষ করে নফল এবাদত সর্বেষ্ট যেটা তাহাযোগের কথা দিলেন কিন্তু আমাদের দুনিয়ার এত করে ফেলেছে তাহাতেও পারি না সুযোগ নিতে না। এরকম জান্নাতের লোভ যখন পয়দা হয়ে যায় তখন মানুষের কাছে দুনিয়া ছোট মনে করা সহজ হয়ে যায় আজকে দুনিয়ার সম্পত্তির জন্য কিরকম পেরিসানি এই সম্পত্তি নিয়ে ভাই ভাই কে কাটা দখল করবে হ্যাঁ এই সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজন এতিমের সম্পত্তি কি দখল করবে এরকম দেশে যারা আপনারা জাগা জমি ফেলে আসছেন বাড়িঘর ফেলে আসছেন এটা পাহারা দেওয়াতে এক বিরাট মুসিবতের কারণ হয়ে গেছে এখন তাই না কারণ কে আসে খালি দখল করা তালে আসে মানুষ দখল করা তালে আসে না কত খবর আসছে তখন করা তালে আসে কারণ হচ্ছে ওই যে দুনিয়ার লোভটা এত প্রবল হয়ে গেছে জান্নাতের লোভটা একেবারে লুকিয়ে গেছে হারিয়ে গেছে আল্লাহ তালা সেই জান্নাতের আরো প্রশংসা করছেন আরো বায়ান করছেন আলা জান্নাতের জন্য এই শোয়ার জন্য হেলি দেওয়ার জন্য বসে থাকার জন্যে যে সমস্ত বিছানা যে সমস্ত সোফা সেটি এগুলা রাখা হয়েছে সেগুলো এত উন্নত কোয়ালিটির এগুলার ভিতরেই আছে মখমল দুনিয়ার যে সমস্ত ভালো বিছনাপত্র আছে ভালো বেড আছে অথবা ভালো সোফা আছে এগুলোর উপরে খুব দামি কাপড় থাকে দামি কভার থাকে দামি লেদারের কিছু থাকে কিন্তু ভিতরে দেখা যায় বিভিন্ন রকমের জিনিস আছে তাই না নারিকেলের সোপরা আরো কি কি ঢুকাই দেয় ভিতরে বেশি দামি জিনিস থাকে না দামিটা কোথায় বাইরে আল্লাহ বললেন যে জান্নাতের এগুলার ভিতরটাই দামি বাতা বাখমের সিল্কের একেবারে অরিজিনাল রেশমের জিনিস থাকবে তো ভিতরেটা বলে দিল না এত সুন্দর বাইরেটা কি আলাদা কোয়ালিটি এর চেয়ে ভালো করবেন না আর একটু খারাপ বাইরেটা আরো ভালো করবেন বাড়িটা যে আরো কত ভালো হবে সেটার বর্ণনা আসলো না ভিতরটা আল্লাহ ভিতর মজা হবে এত সুন্দর হবে মানুষের বসার জন্য এই কিরকম বসার জায়গা দরকার সব আল্লাহ আমি গেলাম যখন তুরস্কে গিয়েছিলাম ইস্তাম্বুলে তো গেলাম ওই যে ইস্তাম্বুলের যারা বাদশাহ ছিলেন ওসমানি খেলা পরিচালনা করেছেন তাদের সিংহাসন দেখলাম ইত্যাদি অনেক কিছু আর একটা দেখলাম এত বিশাল সিংহাসন মানে লাল মহমলের বিছানা বিছানা বিরাট এখনো দেখলে মনে কেবল বানানো হয়েছে তাজা দামি বিশাল খাটের মানুষ বসার জন্য এরকম সুন্দর বসার আসন তৈরি করতে মানুষের খুব শখ হয় যত মানুষের অবস্থা ভালো হয় বসার ব্যবস্থাটা তত করে এই জন্য যাদের ঘরে যাবেন পয়সা করে বেশি আসে দুই হাজার পাউন্ড আছে হ্যাঁ যত যত পয়সা তত দামিটা পাওয়া যায় তত মজা শুইতে নাকি আর এ দুনিয়ার শরীরটা তো শেষ হয়ে যাবে এখানে মজা দামি শোয়ার জন্য এত পেরেশানি যে। চিরন্তন জিন্দিগি যেখানে কোনোদিন শেষ হবে না সেখানে বর্ণনা দিলেন এগুলো আমরা এগুতে পারছি না এই বিছানা কথা বললেন তাহলে ফলের কথা বললেন নহর পানি আছে বাগান বাড়ির মধ্যে গাছপালা ফল ফুল আর কি আছে পানির ফোয়ারা নহরগুলো গুলো ঝর্ণা এগুলোর কথা আলোচনা আসলো তারপরে আসলো বিছানার কথা এখন কি দরকার বলেন এখন সঙ্গিনীর এত মজার থাকবে এখন আরেকটা দরকার আছে তোমাদের স্ত্রীর দরকার আছে বিবির দরকার আছে কিরকম বিবি বানাই রাখছি শুনো কাবুল সেখানে এত সুন্দর আনত নয়না স্ত্রী বিবৃতমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে যাদেরকে কোনো ইনসান অথবা কোন জিন কখনো টাচ করেনি চিরকুমারী দ্বারা। এবং তাদের বর্ণনা বলা হচ্ছে কাসেরা তরফ তাদের চোখগুলো আনত মানে চোখগুলো নিচু অর্থাৎ স্বামী ছাড়া তারা আর কোনো দিকে তাকাইতে চায় না আজকালকার স্ত্রীরা বাজারে গেলে কত মানুষের দিকে তাকায় তাই না আবার এটা নিয়ে ঘরে মধ্যে ঝগড়া হয় ওর দিকে তাকাই ছিল কেন আবার এই স্ত্রী বলে তুমি না সবার দিকে তাকাইলা এটা নিয়ে কত দরবার হয় দেখছেন আমার কাছে বহু দরবার আছে এগুলো নিয়ে আল্লাহ তাল্লা বলে দিলেন যে তারা কোন দিকে তাকাবে না শুধু স্বামীর দিকে তাকাবে এবং স্বামীকে আল্লাহ তার এত প্রতিভক্তি তাদের থাকবে স্বামীর প্রতি তারা এত নিবেদিত হবে তারা জান্নাতের মধ্যে যত মানুষ থাকবে কোন মানুষ এত সুন্দর লাগবে না শুধু তার নিজের মানুষ তার কাছে আল্লাহ সত্যিকার ভাবে এভাবেই তৈরি করবেন কান না হাল আল মারজান মনে হবে যেন তারা ইয়াকুত এবং মারজান মনে মুক্তা হীরা জওহর এরকম উজ্জ্বল তাদের শরীরে কালার হবে যে এত উজ্জ্বল এত শুভ্র এত আলোকিত এহসানের আল্লাহ এসান করে দেবেন সবকিছুই যে এহসানের পুরস্কার এহসান অর্থাৎ দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে নে কাজ করেছিলে ভালো কাজ করেছিলে তার পুরস্কার আল্লাহ তালা আখেরাতে দিবেন এর মাধ্যমেই তোমরা যা কিছু করেছিলে তার চেয়ে আল্লাহ আরো ভালো করে তোমাদেরকে দিবেন। এর আগে এসেছিল পরে ওয়াজানাল দান। যে জান্নাতগুলোকে আল্লাহ তালা কি করবেন দান করে দিবেন মানেই হলো যে খুব কাছে এনে দিবেন দান ইন খুব কাছে থাকা ফ্রুটগুলো জান্নাতে জান্নতে থকায় ধরা থাকবে যে খুব দূরে না অনেক উঁচু গাছ না আপনাকে গাছে উঠার জন্য লোকি তালাশ করতে হবে পারতে হবে হাতের নাগাল পাওয়া যায় না এরকম কিছু ঘটবে না সবগুলো হাতের নাগালের কাছে একদম কাছে এসে থাকবে থোকায় থাকায় ধরে থাকবে খুব উঁচু নয় নিচু নিচু গাছগুলো আল্লাহ তালা অনেক জায়গায় বলেছেন কুতুফু দা নিয়া যার ফলগুলোকে ছিঁড়ে নেওয়া সহজ এবং কাছে এমনি করে হাতের নাগালের মধ্যে পাওয়া যায় হাতের মুঠর মধ্যে থাকবে আর সেগুলোর পিক করতে হলে সেগুলোকে ছিঁড়তে হলে হাতের কাছে একদম সহজেই টানা টানি ধস্তাধস্তি করা লাগবে না আসতে করে হাতটা লাগালেই টস করে চলে আসবে এইভাবে ফল ফলের পরে আল্লাহ তালা বিবি বর্ণনা দিলেন যে কি কিরকম বর্ণনা সেখানে হবে সে বর্ণনা কিছু কিছু এসেছে যেমন জান্নাতের এই যে স্ত্রী গুলো হবে তারা তাদের স্বামীর প্রতিভুক্তি থাকবে কত সম্মান করবে স্বামীকে কত মহব্বত করবে কত আদর এবং মায়া করবে তা কু বা আলেহাতে স্বামীকে জান্নাতের মধ্যে তোমার যে সুন্দর আর কিছু আমার নজরে পড়ে না আল্লাহ শকর যিনি আমাকে তোমার জন্য নিবেদিত করেছেন তোমাকে আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন তারা থাকবে কুমারী হ্যাঁ এবং এই জন্য বলা হয়েছে লামসুন কবন এবং ইনসান তাদেরকে এর আগে নিতে বুঝা যায় যে আল্লাহ ঢুকাবেন এবং যেমন জান্নাতে যাবে সেখানে তারা লীল জেন্নে জেন্নি ওয়ালিল জিনদের জন্য জিনদের নেচারে তৈরি বিবি থাকবে আর মানুষ জন্য মানুষের নেচারে তৈরি থাকবে আল্লাহ তাদেরকে এত উজ্জ্বল রঙের তৈরি করবেন কথা এসেছে সেই ব্যাপারে হাদিস এসেছে তাদেরকে এমন এত উজ্জ্বল দেখা যাবে ইন্নআলমার আতা উজ্জ্বল হবেন তারা অনেক কাপড় চোপড় পরবেন সুন্দর হবে কাপড় পরার পরেও তাদের পা এগুলো দেখা যাবে কাপড়ের ভিতর থেকে দূরে থেকেই দেখা যাবে যে শুভ্র উজ্জ্বল শরীর তাদের নড়াচড়া করছে যেটা স্বামীদের জন্য আরো আকর্ষণের কারণ হবে এমনকি যদি সত্তরটা কাপড় পরে এরপরে তার সৌন্দর্য ঢাকতে পারবে না সৌন্দর্য অটোমেটিকা কারবে শুধু স্বামী পড়বে মুখ চামড়া শুধু নয় গোস্ত হাডির ভিতরে যে মজ্জা আছে এটাও দেখা যাবে এত সুন্দর রং কেউ কেউ বলবেন এটাতে একেবারে শীত হয়ে গেল বোধহয় ওটা কি বেশি সুন্দর লাগবে নাকি শরীরের ভিতরে যে হ্যাঁ হাড্ডের ভিতরে এটা চলাচল করতেছে দেখলে কেমন লাগবে না রাখি এটা কিন্তু আশে রুচি এমন উন্নত আল্লাহ করে দিবেন এবং সেই রুচির সঙ্গে ফিট করার মতো সৌন্দর্য দিয়ে আল্লাহলা মহিলাদেরকে তৈরি করবেন এবং এটা বাইরের হুর নয় জান্নাতি মমিনাদেরকে মমিনা যারা জান্নাতি হবেন তাদেরকে আল্লাহ তালা ওইরকম সৌন্দর্য দিবেন শুধু তাই নয় জান্নাতে যে সমস্ত মহিলারা যাবেন তারা হুরদের থেকে আরো বেশি সুন্দর হবে আল্লাহ এত সুন্দর ব্যবস্থা সেখানে রেখেছেন পুরুষরাও সুন্দর হবে শুধু মহিলারা সুন্দর হলে তো মুশকিল পুরুষদের সুন্দর হওয়া লাগবে এ ব্যাপারে হাজি এসেছে ইন আউআালা জুমাতিন কামর লাইলাত যারা জান্নাতিদের পুরুষদের মধ্যে যারা প্রথম দল ঢুকবেন যারা ফার্স্ট ক্লাস গ্রাইডের জান্নাতি ফার্স্ট গ্রুপ তারা হবে এত সুন্দর পূর্ণিমার রাতে চাঁদের যেরকম উজ্জ্বল থাকে এই রকম উজ্জ্বল এবং শুভ্র তাদের চেহারা জল জল করবে ও আল্লাহান আর যখন আর মুখামি ওরা ইহাম ও জান্ন এবং এইভাবে স্ত্রীদেরকে দান করা হবে তাদের শরীর এত সুন্দর হবে এত সুন্দর রং হবে যে তাদের শুধু গোষ্ঠ নয় গোষ্ঠের ভিতরে হাডি হাড্ডির ভিতরে মজাও দেখা যাবে আর এটা কারণে এটা কোনো স্ট্রেঞ্জ হবে না এটাই হয়ে যাবে সৌন্দর্যের বাহার সেখানে সৌন্দর্যের ক্রাইটেরিয়া হয়ে যাবে তখন এটাই এই দুনিয়ার মানুষকে দুনিয়ার মজা কমিয়ে আখেরাতের মজাটাকে দিলের ভিতরে কল্পনা করার জন্য আল্লাহ তালা উৎসাহিত করেছেন কেন এগুলো দিয়েছেন যে বসে বসে যেন আখ রাতের মজাটাকে কল্পনা করে তাহলে আমলের দিকে বেশি করে যাবে দুনিয়ার পশা জিনিস দিকে নজর চলে যায় ওগুলোকে ঘুরাই আনতে পারবে এই জন্য আখেরাতের ব্যাপারগুলো করেছেন দেখো দুনিয়ার আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের কাজ করার জন্য এবাদতের জন্য আল্লাহর দিনের দাওয়ি কাজ করার জন্য আল্লাহর সকাল অথবা একটা বিকাল আল্লাহর কাজে খরচ করা সারা দুনিয়ার যত সম্পদ আছে সবগুলো থেকে আল্লাহ আসলে আমার নিজের জন্য দামি হয়ে যাবে কারণ ইহা একটা ধনুক তীর ধনুক আছে না ধনুকের সাইজ কদুর ধনুক কদ হয় এতটুকুন যা কিছু আছে তার চেয়ে আল্লাহর কাছে এটা বেশি দামি এবং উত্তম তুমি কালকে আমাদের ময়দানে সেটা পাবে অল ইতালাহ জান্নাতের একটা মহিলা এই সুন্দরী স্ত্রী গুলো রমণীগুলো যদি দুনিয়ার মধ্যে একটুখানি একবারের জন্য আসে দৃষ্টি দেয়া সে একটি জান্নাতি মহিলা দুনিয়াতে একবার আসলে একটা বার দুনিয়াতে তার যদি পতন পা পরে দর্শন দেয় তার সুগন্ধে সারা দুনিয়া মোহময় হয়ে যাবে দুনিয়া সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যাবে তার মাথার মধ্যে যে সীতাটা আছে সেই সীতা যে সৌন্দর্য হবে এটা সারা দুনিয়া সমস্ত সম্পদের চেয়ে এটা বেশি তুই মতি মনে হবে কেয়ামতের দিন আল্লাহতালা এরকম দুনিয়াকে এরকম জান্নাতকে আল্লাহ তালা তৈরি করে রেখেছেন একবার যে আয়াত আছে হাল আল্লা প্রতি আল্লাহকে যারা ডেকেছে ভালো করে যারা আল্লাহর আল্লাহ করেছে আল্লাহ হুকুম মেনেছে তাদেরকে কি আল্লাহ ভালো পুরস্কার না দিয়া কোন রকমের পুরস্কার দিবেন নাকি হাল জাজাউল এহসানে ইল্লাহসান আল্লাহর এহসানের কাজ করেছে যারা আল্লাহর ইবাদতকে এহসানের সাথে করেছে তাদেরকে আল্লাহ এহসানের সাথে পুরস্কার দিবেন কল হাল তাদামা কল রুক এই আয়াত করে নবী করিম বললেন জানো এই আয়াতে তোমাদের এই আয়াতে কি অর্থ বোঝানো হয়েছে তিনি তখন ব্যাখ্যা করে বললেন তাফসিল করে বললেন ইয়কুল হাল জাজ্লাল জাননা যে ব্যক্তিকে আমি তিদের ইমানের নিয়ামত দান করেছি এই দিয়েছি পরিপূর্ণতা উভিত তার ভিতরে ছিল তার জন্য ছাড়া কি আর পুরস্কার আছে এইভাবে আল্লাহ জন্নাতের নিয়ামতের কথাগুলো বললেন এই নিয়ামতের কথার শেষে আমরা দেখব যে আগামী সপ্তাহে ইনশা আল্লাহ যেখানে আমরা সুরার রহমান শেষ হয়ে যাবে এবং হয়তোবা আমরা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে সুরা আর রহমানের দিকে যাব এবং হয়তো বা সুরাল ওয়াকিয়া শুরু করতে পারি অথবা সুরা আর রহমানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারি সময় অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে আমাদের মনের মধ্যে আমাদের দিলের মধ্যে আল্লাহ তালা জান্নাতের নেশা এবং আকাঙ্ক্ষা তৈরি করে দিন যাতে করে দুনিয়ার মজা এবং আকাঙ্ক্ষা একটু কমে যায় আমরা জান্নাতের জন্য কিছু তৈরি করতে পারি আল্লাহতালা আমাদেরকে অসুবিধান করো নিশা আল্লাহ